পঞ্চদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ বলরামের বাড়ি শশধর প্রভৃতি ভক্তগণ ঠাকুরের সমাধি শ্রীযুক্ত সশধর দু একটি বন্ধুর সঙ্গে ঘরে প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন আমরা সকলে বাসক বাসকসজ্জা জেগে আছি কখন বর আসবে পণ্ডিত হাসিতেছেন ভক্তের মজলিস বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন ডাক্তার প্রতাপও আসিয়াছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি বলিলেন জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত স্বভাব দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব তোমার দুই লক্ষণই আছে জ্ঞানীর আর কতকগুলি লক্ষণ আছে সাধুর কাছে ত্যাগী কর্মস্থলে যেমন লেকচার দিবার সময় সিংহ তুলল স্ত্রীর কাছে রসরাজ রসপণ্ডিত পণ্ডিত ও অন্যান্য সকলের হাস্য বিজ্ঞানীর স্বভাব আলাদা যেমন চৈতন্যদেবের অবস্থা বালকবধ উমাদ বধ জড়োবধ পিসাচ বধ বালকের অবস্থার ভিতর আবার বাল্য পৌগণ্ড যৌবন পৌগণ্ড অবস্থায় হচকিমি উপদেশ দিবার সময় যুবার নেয়। পণ্ডিত বলিলেন ভক্তি দ্বারা তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ বললেন প্রকৃতি অনুসারে ভক্তি তিন রকম ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম ভক্তির সত্য ঈশ্বরই পান সেরূপ ভক্ত গোপন ভালোবাসে হয়তো মশারির ভিতর ধ্যান করে কেউ টের পায় না সত্যের সত্য বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দিনই নাই যেমন অরুণোদয় হলে বুঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই ভক্তির রজ হয় তাদের একটু ইচ্ছা হয় লোকে দেখুক আমি ভক্ত সে ষোড়শোপচার দিয়ে পূজা করে গরত পরে ঠাকুর ঘরে যায় গলায় রুদ্রাক্ষের মালা মালায় মুক্তা মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ ভক্তির তম যেমন ডাকাত পড়া ভক্তি ডাকাত ঢেকি নিয়ে ডাকাতি করে আটটা দারোগার ভয় নাই মুখে মারো লোটো উন্মাদের ন্যায় বলে হরো হরো হরো বোম বোম জয় কালী মনে খুব জোর জ্বলন্ত বিশ্বাস ঐরূপ বিশ্বাস কি একবার নাম দুর্গা নাম করেছি একবার রাম নাম করেছি আমার আবার পাপ বৈষ্ণবদের বড় দিনহীন ভাব যারা কেবল মালা জপে বলরামের পিতাকে লক্ষ্য করিয়া বলিলেন কেঁদে কোঁকিয়া বলে হে কৃষ্ণ দয়া করো। আমি অধম আমি পাপি এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি আমার আবার পাপ রাত দিন নাম করে আবার বলে আমার পাপ কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তার কেমনে জানা যাবে গো শঙ্করী নাশি ব্রাহ্মণ হত্যা করি ভ্রণ সুরা পানি বিনাশী নারী এ সব পাতক না ভাবি তিলেক ও মা ব্রহ্মপদ নিতে পারি গান শুনিয়া শশধর কাঁদিতেছেন ঠাকুর আবার গান গাইতেছেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল ढले पड़े ना मा अधर गायक वैष्णवचरण गान गई दुर्गा नाम जपसदा रशना श्री दुर्गा कि करर्ग तुम मर्त तुमी से पताल तोमा होते हरि ब्रह्मा द्वश गोपाल दश महाविद्या माता দশ অবতার এবার কোন রূপে আমায় করিতে হবে পার চল অচল তুমি মা তুমি সূক্ষ্মস্থূল সৃষ্টি স্থিতি প্রলয় তুমি তুমি বিশ্বমূল ত্রিলোক জননী তুমি ত্রিলোক তারিণী সকলের শক্তি তুমি মাগো তোমার শক্তি তুমি এই কয়চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়া আছেন গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন যশোদা নাচাত শ্যামা বলে নীলমণি সেরূপ লুকালে কোথা করাল বদনী বৈষ্ণবচরণ এইবার কীর্তন গাইতেছেন সুবল মিলন যখন গায়ক আখর দিতেছেন রাবই ধা বেরোই নারে। ঠাকুর সমাধিস্থ হইলেন শশধর প্রেমাস্ত্র বিসর্জন করিতেছেন